বাংলা মানবতা সমাধান এই স্ক্রিনের সামনে আমার যে সমস্ত ভাই বোন বসে আছেন পৃথিবীর আনা চোখে যেখানে থাকুন না কেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক গ্রহণ করুন সালাম গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন আমি আপনাদের সাথে কয়েকটা সিনারিও নিয়ে আসতে চাই যেখানে আমরা দেখতে পাবো যে প্রথম একটা জনগোষ্ঠী নবী সাল্লামের হাতে গড়া মেয়েরা কেমন ছিল এটা দেখার জন্য যাতে করে আমরা বুঝতে পারি যে তার কথা কত সত্য ছিল তিনি যে বলেছেন যে খাইরুল করুন করি আমার শতাব্দী হলো পৃথিবীর তাবৎ শতাব্দী সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ এমন কিছু মানুষ তিনি তৈরি করে গিয়েছিলেন যে মানুষগুলো আগুনে পড়াতে চাইলো পড়ানো যেত না সাগরে যেত সভ্যতা পৃথিবীতে এখনো পর্যন্ত কিছু শিক্ষা হয়তো আমরা নিতে পারব। আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। মেয়েদের পুরুষদের সবাইকে একটা সমাজে থাকতে গেলে পবিত্র জীবন যাপন করতে হয় ভালো জীবনযাপন করতে হয় ইসলামের লিমিটেশনের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকলে জীবনটা সবচেয়ে ভালো থাকে আজকে পৃথিবীতে এইডসের আক্রমণ আজকে পৃথিবীতে নানা ধরনের সেক্সুয়াল ট্রান্সফর্ম যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এই জীবন সুন্দর না করার কারণে আমরা অবাদ অবাধ গতিধারায় আমরা চলে যাচ্ছে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা হচ্ছে আমাদের পুরুষদেরকে ধ্বংস করা হচ্ছে আমরা অবাধ মেলা আমরা খুব প্রস্তুত হয়ে গেছি আমাদের পার্কগুলো আমাদের ইউনিভার্সিটিগুলো আমাদের ক্যান্টিনগুলো আমাদের বিভিন্ন জায়গাগুলো আমাদের রেস্টুরেন্টগুলো আমাদের যে সমস্ত জায়গাগুলোতে মোটামুটি একটু বসা যায় সেখান যে আপনি যান দেখবেন যে আমরা কী ধ্বংসের তলে চলে যাচ্ছি যখন একটা সমাজে এই ধরনের জিনিস বৃদ্ধি হয়ে যায় জেনা ব্যবীচারি বৃদ্ধি হয়ে যায় সুদ বৃদ্ধি হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লা ভাষায় সে সমাজে হারাজ এবং মারাজ দেখা দেয় হারাজ মারাজ হয় হারাজ এবং যে তাকে কেন মরতে হলো আর যিনি হত্যা করেন তিনিও জানেন না যে কেন সে হত্যা করলো এরকম একটা অবস্থায় আমরা কিন্তু সারা মুসলিম বিশ্ব সারা পৃথিবীতে অবস্থায় এরকম হয়ে গেছে অনেকে যারা মৃত্যুবরণ করে তারাও জানে না যে আমি কেন মরতেছি এর কারণ হলো যে আমাদের সমাজগুলোতে অপবিত্রতার হয়ে গেছে সুদ ব্যবস্থা নোংরামি এই সমস্তগুলো অশ্লীলতা বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ কোরআনের মধ্যে খুব সুন্দর করে বলেছেন যে যারা ভাষেসাকে অশ্লীলতাকে যারা স্প্রেড করবে আল্লাহ তাদেরকে বলেছে নদী কহম তাদেরকে আমি টেস্ট করাবই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দেবে দুনিয়া এবং আখেরাতে এই যে শাস্তির মধ্যে কিন্তু আমরা আসলে আছে পরিবার জীবনে আমরা শান্তি পাচ্ছি না ব্যক্তিগত জীবনে শান্তি উঠে যাচ্ছে সমাজে কেউ কেমন যেন বিশৃঙ্খলা দেখা দিয়েছে আগের মতন অত ভালো লাগে না হ্যাঁ এসবগুলোর প্রমাণ হলো যে আমরা আসলে ভালো পথ নেই একটা জাহিলিয়াত সমাজে যে সমাজে মানে নানা ধরনের খারাপ জিনিস থেকে আল্লাহ আল্লাতালা আমাদেরকে বাঁচিয়ে দিয়ে আসছেন হজরত আয়সা সিদ্দিক আল্লাহ তালা আনহা বুহারির একটা হাদিসি বলেছেন যে রসুল সাল্লাহ সালামের আসার আগে যে সমস্ত বিয়েগুলো সমাজে প্রচলিত ছিল তার মধ্যে একটা ছিল এরকম যে একজন মেয়ে ঘরে বসে থাকবে সেখানে একটা পতাকা থাকবে এবং তার কাছে যে যে কোনো পুরুষ পুরুষ যেতে ধরনের কাজ তার কাছে যে কোনো পুরুষ যেতে পারতো যখন বাচ্চা হতো তখন মেয়েটা যার কথা বলবে যে এটা হলো এই বাচ্চা হলো তার মতন কাজে সে হলো পিতা তাকে পিতা বানিয়ে দিত এটা কিন্তু সমাজে স্বীকৃত ছিল আরেক ধরনের ছিল যে সে বিভিন্ন এক মেয়ে বিভিন্ন ঘরে ঘরে যেত আর এটাও কিন্তু সমাজে স্বীকৃত ছিল এরপরে স্বাভাবিক ছিল আল্লাহ রসুল ওগুলোকে সব নাজ আল্লাহ রসুল্লাহ আসলাম জারি রেখে দিয়ে সমাজকে একেবারে সুন্দর করে সাজালেন এই সমাজ সুন্দর সমাজ তৈরি করতে যে তার মাত্র বাইশ বছর সময় লাগছিল অর্থাৎ পঁচিশ বছরের যে একটা জেনারেশন তৈরি হয় এই জেনারেশনে উনি এই চিন্তাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন দেখো আল্লাহ তোমাকে জেনার মতন ব্যবিসারের মতন ঘটনা ঘটেছে তাহলে এত লক্ষ মানুষের মধ্যে আপনি চিন্তা করেন তিন চারটা ঘটনা তাহলে কত সুন্দর পুত পবিত্র সমাজ আল্লাহ রসুল করতে পেরেছিলেন মহিলারাও কোনো অংশে কম ছিল তারাই জীবনকে আরো সুন্দর করেছে বেশি আমরা আল্লাহ তিনি বলেছেন যে ইত্তাকিয়া নিসা। তোমরা দুনিয়াকে ভয় করো ভয় করো মেয়েদেরকে এটা মুসলিম শরীফের একটা হাদিস যেখানে রসুলি করিম সাল্লাম বলছেন তোমরা দুনিয়াকে ভয় করো এবং শরীফ হাদিসটা আছে সেখানে বলা হচ্ছে যে মা তারা আমি দুনিয়ায় পুরুষদের জন্য মেয়েদের চেয়ে বড় ফেতনা আর রেখে যাচ্ছি না মেয়েরাই বড় ফেতনা আচ্ছা এই ফেতনা বলতে কিন্তু মেয়েরা এই যে খারাপ না কিন্তু কিন্তু মেয়েদের হাতছানির কাছে অনেক মানুষ নষ্ট হয়ে যায় অথবা এমন হতে পারে যে মেয়ে চাক না চাক পুরুষরাই মেয়েদের প্রতি বেশি ঝুঁকে যায় কোন দিক দিয়ে জানি না কিন্তু আল্লাহ রসুলের যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কারণ মেয়ে কেন্দ্রিক সমাজে ফেতনা হসাৎ বেশি হয় এই জন্য মেয়েদেরকে আল্লাতালা এবং তার রসুল একটা নির্দিষ্ট মানে সীমার মধ্যে থাকতে বলেছেন এই রাখতে পারলে এবং থাকতে পারলে সমাজটা খুব সুন্দর হবে এই বলা ঠিক নয় যে মেয়েরাই একমাত্র দোষী না মেয়েরাই একমাত্র দোষী না মেয়েদেরকে দোষের মানে প্রবিষ্ট করায় কিন্তু পুরুষরাই উভয়ের দোষ আছে কিন্তু এক একটা জায়গায় আমাদের কিছু লিমিটেশন রাখছে পুরুষদের পুরুষের জায়গায় লিমিটেশন মেয়েদের মেয়েদের জায়গায় লিমিটেশন আমরা চেষ্টা করব যেহেতু আমরা আজকে পুরুষদের ব্যাপারে আলোচনা করছি না আমরা চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লাহ মেয়েদেরকে কিভাবে। গড়ে তুলেছিলেন তাহলে আমরা জানতে মানে এখানে কিছু সিক্রেট পাবো যে ওই সমস্যা কেন এত ভালো ছিল দেখুন আল্লাহ তালা বলেন যে মেয়ে পুরুষদের মধ্যে যখন সমস্যা দেখা দেয় সর্বপ্রথম কোন জায়গায় আঘাত আসে আল্লাহ সুরা আরফের সাতাশ নম্বর আয়াত বলছেন আউ্লাহিম বিসমিল্লাহ রহমানুর রাহিমান ও আদম বংশধর আদমের সন্তানেরা তখন ওদের সর্বপ্রথম সমস্যা দেখা দিয়েছিল কি আনহুমা লিবাস তখন এই শয়তানের প্ররোচনার কারণে তাদের প্রথম যে সমস্যাটা হয়েছে লিবাস চলে গেছে হ্যাঁ পোশাক চলে গেছে সর্বপ্রথম আঘাতটা এসেছে তোমাদের মানে গুপ্ত অঙ্গ সমূহ এটা খুলে যায় খুলে ফেলে শয়তানের কাজ হলে এটা কারণ শয়তান তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাও না এবং ধীর ধীর আস্ত সমস্ত মিডিয়াকে এরা কভারেজ দিচ্ছে তারা কিন্তু নন মুসলিম রায় এবং এটা করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে এবং আমাদের আসল জায়গায় হাত দিয়ে ফেলতেছে আজকে ব্রিটেনে অনেক কিছু করতে পেরেছে কিন্তু কোনো ছেলে বুকে হাত দিয়ে বলতে পারে না তার বাবার ঠিকানা কোথায় কোন ব্যক্তি তার বাবা হতে পারে তার মাও অনেক সময় বলতে পারে না যেমন যাওয়ার কারণে সব কিছু আছে কিন্তু নেই কি জানেন শান্তি ওখানে দিন দিন মানসিক রোগের বৃদ্ধি হচ্ছে কারণ হল আল্লাহর দিন থেকে সরে গিয়েছে মেয়েদেরকে ওই খারাপ পথে টেনে নিয়ে মেয়েদেরকে মানে খুবলে খেয়ে ডাই দিচ্ছে অপেক্ষায় থাকবেন দেখছেনম ফসল টু নক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 शनिवार रत साढ़ सा पुन समचारकाल साढ़ नटाय बांगदेश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 सामाजिक उन्नत इ क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरुत्वर्त अनुषान पिस প্রিয় ভাই বোনেরা আমরা আহ দেখতেছিলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদের বোনদেরকে কিভাবে থাকতে বলেছেন এবং ওইটা না থাকলে আমাদের কোন জায়গায় আঘাত আসে কিভাবে আমাদের ক্ষতি হয় এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা এখন আসি কয়েকজন নারীবাদী লেফক এবং যারা বিশেষ করে এই পৃথিবীতে এইটা যৌনতাকে অশ্লীলতাকে যারা ছড়াইয়ে দিচ্ছে তাদের কিছু কথা এখানে নিয়ে আসে তারা কি চায় আমাদের কাছ থেকে আমাদের মুসলিমদের কাছ থেকে কি চায় এখানে পাওয়া যায় একটা কথা আপনাদের বলে যে তারা বলছে অবস্থা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত তারা মেয়েদের এই যে পর্দা গুলোকে তুলে ফেলে ওরা ওইটা দিয়ে কোরআন নাম বেঁধে রাখবে ততক্ষণ পর্যন্ত কোন হবে না চিন্তা করে মানে মেয়েদের মুখ খুলে কোরআন শরীফ বেঁধে রেখে উপরে তাকে রাখো কোরআনে আরও এটা হলো ইসলামকে ধ্বংস করার সবচেয়ে সহজ তো পথ হলো এই যে মেয়েদেরকে তোমরা মানে অধ্য উলঙ্গ উলঙ্গ করে তোমরা বাইরে নিয়ে আসো এবং তার ঘরের থেকে বাইরে নিয়ে আসো মুহাম্মদ এক নারীবাদী কবি তার কবিতার মধ্যে ভেঙে ফেলো ছুড়ে ফেলো ছিড়ে ফেলো টুকরো টুকরো করো এবং তুমি মুক্ত হও কারণ জীবন একটা ইনকিলাব চায় জীবন একটা রেনেসা চায় বিপ্লব চায় মজিকি হি ও হারিকে তুমি তোমার হেজাবকে টুকরো টুকরো করো এটাকে তোমরা পুড়িয়ে ফেলো কারণ ওরা নারীকে আঘাত করেছে সর্বপ্রথম কারণ তারা জানে যে এই জায়গায় হাত দিতে পারলে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যাবে এখন এই যে আরব বিশ্বগুলো এই যে মুসলিম বিশ্বগুলো বড় বড় ধ্বংসের পিছনে কিন্তু একটা বড় কারণ হলো দেখেন আল্লাহ রসুদাম কি বলছেন আল্লাহ রসুদাম বলছেন যে এমন এক যুগ আসবে যে যুগে মেয়েরা থাকবে একেবারে এমন যে মিন আহলি না দুই দল হবে দুযুকের মানে অধিকারী দুজোকে প্রবিষ্ট হবে দুছেন গরুর যেমন লেজ আছে তাদের হাতে এরকম ছড়ি থাকবে সময়। ছড়ি থাকবে কেন আদরিবন বিহান নাচ এর মানুষকে মারবে ছড়ি মানে মনে করবেন না একটা লাঠি বা এই ধরনের ছড়ি বরং এটা থাকবে অস্ত্র থাকবে যখন তখন যাকে তাকে মারবে হ্যাঁ আপনারা দেখেন এখন যে মুসলমান বিশ্বের জন্য রক্তটা বেশি সস্তা হয়ে গেছে একশো দুশো লোক মরে যাচ্ছে কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু যদি অন্য কোন সম্প্রদায়ের একজন লোক মারা যায় সারা পৃথিবীতে হইচই পড়ে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের মুসলিম সমাজের জন্য এটা বেশি হচ্ছে আর একটা হবে কি না এমন কিছু মেয়ে মহিলা আসবে দুনিয়ায় তারা কাপড় চোপড় করবে। কিন্তু এই কাপড় তারা প্রকাশিত মা এলা তারা নিজেই খারাপের দিকে যাবে রু সোহনাক আসনেমা তেল বা এলা তাদের মাথাগুলো এমন রঙিন করবে দেখতে যেন মরগের ঝুটির মতন দেখা যাবে আমরা বিশেষ করে যারা পাশ্চাত্য বসবাস করি বিভিন্ন ইউরোপে তাকাতো না এমন ভাবে পরে রয়েছে যার দ্বারা নারীদের এই দেহগুলোকে মানে ফুটায় তুলতেছে এর দ্বারা কিন্তু আমাদের যুব সমাজ ধ্বংস আমাদের পরিবার ধ্বংস আমাদের সমাজ ধ্বংস আমাদের ইসলাম আমাদের ধর্মকে ধ্বংস করার পর করা হয়েছে আমাদের মহিলা সমাজকে আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ দেখুন আবু তারা যেন তাদের চোখটাকে নিমূলিত করে তার গেজ লোয়ার দেয়ার গেজ তাদের চোখের থেকে মানে নিচু করে অনেক সময় চোখাচোকি হয়ে যায় আমার শখকে এক জায়গায় বলেছেন যে কীভাবে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যায় মানে আস্তে আস্তে প্রেমের দিকে খারাপের দিকে যায় প্রথমে সালামুন কথাবার্তা একটু কথাবার্তা হলো কালামুন সালাম দিল প্রথম আসসালাম আলাইকুম হাওয়াইউ হ্যাঁ হাই বলল। তারপরে কালামুন তারপরে একটু কথাবার্তা হলো হ্যাঁ কথাবার্তা হওয়ার পর বাসমেথুন তারপরে একটু হাসি হাসির রেখা ফুটে উঠলো ফওয়ায়দুন এরপরে ডেইটিং হলো ফালেকাউন তারপরে সাক্ষাৎ হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ ওইটা আমাদের বলেছেন যে তোমার গেস তোমাদের তাকানোটা নিচু করো তোমাদের সামনে যদি যায় দেখো তোমার সামনে যদি মেয়ে মেয়ে পড়ে যায় এটা যদি প্রযোজ্যে দেখে তো প্রথমবার তো এটা ন্যাচারাল হয়ে যায় কেন আপনার সামনে পড়েছে একটা কিন্তু আপনি চোখটাকে নিচু করবেন এটা আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন তাহলে সে সমাজ সুন্দর করা যায় ফুরু জাহন্যা এবং তোমাদের গুপ্তাঙ্গ কেত করবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন তো এগুলোতে এত বেশি স্বাধীনতা চাচ্ছে এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বলে জরায়ুর স্বাধীনতা একেবারে সর্বনাশ করে দিয়েছে এই যে মানে মেরা আমি কেন জানি না যে এরা কেন বোঝে না যে এটা তার জন্য ক্ষতি হচ্ছে পরে সে কাটা করছে যখন তার কাপড় চাপড়া হয়েছে সে কাটা করছে তোমার এই কান্নাকাটার অর্থ কি তুমি যখন ছেলেদেরকে এইভাবে কথা বলতেছো এটা এটা তুমি নিজেও বোঝো যে এটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছ যে তোমরা এগুলোকে প্রকাশ করো না ইহা রামিনা তবে যেটা একেবারে বের না করলেই না যেটা প্রকাশিত হয়ে গেছে যেমন আল্লাহ রসুলের ব্যাখ্যায় বলেছেন যে হাতের এ পর্যন্ত মুখের অংশটা এটা বেরিয়ে থাকে নিয়ে বুকের উপর দিয়ে একটা কাপড় দেওয়া স্কাব পরা যেটাকে বলা হয় স্কাব মাথা থেকে শুরু করে নিয়ে বুকটাকে ঢেকে ফেলে এই রকম একটা পোশাক আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপর আল্লাহ বলছেন দেখো পরিবার তুমি সুন্দর করতে পারবে পরিবেশ তুমি সুন্দর করতে পারবে দেশ তুমি ভালো করতে পারবে সমাজকে তুমি মুক্ত করতে পারবে যদি এই কথাগুলো সেটা কি মানে যে সমস্ত অঙ্গগুলো যে সমস্ত সৌন্দর্যগুলো মানুষকে আয় করে এগুলোকে তোমরা প্রকাশ করো না ইল্লা ইল্লাবহীন তবে হ্যাঁ কয়েকটা জায়গায় তোমরা নিজেদেরকে একেবারে সম্পূর্ণ বোরখা বা এই ধরনের সমস্ত শরীর আবৃত্ত না করে কয়েকটা জায়গায় যেতে পারবে তার মধ্যে একটা হলো তোমার স্বামীর সামনে স্বামীর সামনে তো আর অত পদ্মাটা করার দরকার নেই পদ্মা না কাছে একেবারে সমস্ত শরীর বোরকা করতে হবে হাইজাপ করতে হবে এমন না আব না এবং তাদের ছেলেদের ও না এই অথবা স্বামীর অন্য ঘরের ছেলে তাদের সামনেও যাওয়া যাবে তাদের ভাইয়ের সামনে যাওয়া যাবে এবং ভাইয়ের যে সমস্ত সন্তান আছে ছেলে আছে। তাদের সামনে যাওয়া যাবে এবং তাদের যে বোনের যে ছেলে আছে তাদের সামনে যাওয়া যাবে আউ নিসা ইহিননা অথবা যে সমস্ত দাসী বা কাজের মেয়ে আছে তাদের সামনে যাওয়া যাবে এটা আল্লাহ তালা আমাদেরকে বলছেন আউ মা মালাকাত এই মান হা তাদের আন্ডারে থাকবে তাদের কাছে যাওয়া যাবে এমন কোনো শিশু বাচ্চা যে মেয়েদের গোপন অঙ্গ কি তারা বোঝে না এদের সামনে যাওয়া যাবে আর জুলে হীন না এবং পায়ে এমন কোন ইন্সট্রুমেন্ট অথবা জুয়েলারি দিয়ে যাওয়া যাবে না অথবা পায়ে এমন ভাবে ফেলে হাঁটা যাবে না যা দ্বারা যা দ্বারা তাদের দেহের গোপন অঙ্গগুলো অথবা যে সমস্ত সৌন্দর্য জায়গাগুলো দেখা যায় এগুলো তোমরা করবে না তাহলে সমাজ কিন্তু পবিত্র হয়ে যাওয়া তুবু ইমিয়া ইহাল মোমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো তোবা করো এই কারণে এই কথাটা বলা হয়েছে যে যখন আমরা বাইরে সামনে আসে। বিশেষ করে যারা ইউরোপে বসবাস করি আমরা তো সকালবেলা তোবা করতে আর ঘরে যখন তোবা করতে করতে ঘরে যাই কারণ হলো সারাটা রাস্তা সারাটা জায়গা একেবারে ভর্তি করা না ফাঁকি দিয়ে এই সমস্ত জিনিস দিয়ে শুধু ইউরোপিয়ান কেন এখন আমাদের মুসলিম দেশগুলোতেও আমি আশ্চর্য হয়ে যাচ্ছে এগুলো বৃদ্ধি হচ্ছে আল্লাহ তালা কিন্তু অন্য জায়গায় আমাদেরকে বলেছেন যে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া বেশি মাঝে লাগতে পারে কোথাও তুমি করো আল্লাহ জাহিলিয়াত জাহিলিয়াতের যুগে মেয়েরা যেভাবে একেবারে সম্পূর্ণ খোলা মেলা হয়ে চলাফেরা করত। তোমরা ওইভাবে তোমরা বাইরে বেরোইও না জাহিলিয়াতের সমাজের মতন এটা বলে আমাদেরকে একটা পবিত্র জীবনের দিক নির্দেশ দিচ্ছেন এটা আল্লাহ রসুল এবং আল্লাহ এমন সময় মানুষদেরকে বললেন আল্লাহ বললেন এবং রসুল দুইজনই বিভিন্ন ভাবে আমাদেরকে বললেন যে সমাজে পাপা চার পোকিলতা একেবারে অপবিত্রতা দিয়ে ভর্তি হয়ে গেছিল ঘরে ঘরে চেনা ছিল মেয়েদেরকে বিক্রি করা হতো এমন আশ্চর্যজনক ভাবে বাবা মারা যাওয়ার সৎ পর্যন্ত ছেলেদের আন্ডারে থাকতো এবং তার সাথে বউর মতন আচরণ করা হতো এটা এটা কত জঘন্য জিনিস এখানে এই সময় যে আল্লাহ তালা এই আয়াত বলে দেওয়ার পরে এমন একটা সোসাইটি বিনির্মাণ হলো এমন একদম লোক তৈরি হয়ে গেল এমন কিছু বোন এমন কিছু মেয়ে তৈরি হয়ে গেল যারা দুনিয়ার মধ্যে জন্নাত রচনা করলেন যাদেরকে দেখে মানুষেরা আল্লাহর পথে আসা শুরু করে দিল আমরা সেই দিকে আমরা যাব তারা কিভাবে কিভাবে সম্ভব করে ফেললো অসম্ভবটাকে কিভাবে শয়তানকে তাড়াই ফেললো কীভাবে তারা নিজেদেরকে আবৃত করে ফেললো নিজেদের আব্রুকে নিজের সতীত্বকে কিভাবে রক্ষা করতে পারলো এইটা হলো আমাদের পরবর্তী এফিসেডের কথা হবে ইনশাল্লাহ আমরা সেই দিকে চেষ্টা করবো সবচেয়ে যে জিনিসটা আমাদের দরকার তাহলে আমাদের মাথার মধ্যে ডিসিশান নিতে হবে ডিসিশন নিতে হবে যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেটা আমরা মানব কারণ আমাদেরকে তো আল্লাহ তালা তৈরি করেছেন তো আল্লাহ যখন এই কথাগুলো বলেন তার মানে হলো এই যে আমাদের প্রকৃতির সাথে এই কথাগুলো সামঞ্জস্যশীল যদি আমরা মানি একটা সমাজ তৈরি করতে পারবো আমরা আসুন সবাই চেষ্টা করে এগুলো জানার এবং ডিসিশন গুলো নেই যে ওইগুলো আমরা ইনশাল ইনশানব আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ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 थ जा महान आल्ला सकाल सार्टी डर आंतरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নম্বর সুরা নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ उल्लेख कर नम्बर तिर हादी नम्बर पांच तेतरी नबीजी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 এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরা ইখ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান